আমাদের কাছে উপস্থাপন করছেন আল্লাহ রসুলের কাছে প্রশ্ন হিসেবে উপস্থাপন করার মাধ্যমে এবং আল্লাহ সুহাম বলছেন মুসার কাহিনীর এই অংশটি এটা এসে পৌঁছেছে কি ওহাল হাদিসা বর্ণনা শুরু করার এক অসাধারণ ভঙ্গি হাদিস আরবিতে এই শব্দটির মাধ্যমে নতুন কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে কাজে আল্লাহ তিনি আমাদেরকে বুঝাতে যাচ্ছেন তিনি মুসা সালামের কাহিনীর এমন একটি অংশ আমাদের সামনে জানাতে যাচ্ছেন যেটা আগে বর্ণনা করা হয়নি আজকের পর্বে ইনশাল্লাহ আমরা আল্লাহ মোহাম্মত আল্লাহর সাথে মুসা আল্লাহ সাল্লামের যে প্রথম সংলাপ সেই প্রসঙ্গে আলোচনা করব যখন আমরা কুরআনে নবীদের কাহিনীগুলোর কেন আল্লা সুফা তালা এভাবে আলোচনা করেছেন প্রথমে আসা যাক বিভিন্ন অংশে বিভক্ত করে কাহিনী বর্ণনা করার প্রসঙ্গে প্রথম কথা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কুরআন ইতিহাসের বই নয় কিন্তু এখানে ঐতিহাসিক বিষয়ের আলোচনা রয়েছে কুরআন হচ্ছে এমন একটা কিতাব যা হৃদয়ত দান করে সঠিক পথের সন্ধান দেয় মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর পথ দেখায় এটাই হচ্ছে আলসু মহামতাল যে কুরআন নাজিল করেছেন তার মূল উদ্দেশ্য এই মূল উদ্দেশ্যকে সফল করার জন্য আলাস মোহাম্মতাল্লাহ যখন ইতিহাস বর্ণনা করা দরকার তখন ইতিহাস বর্ণনা করেছেন যখন ভাষা শৈলী প্রয়োগ করা দরকার তখন ভাষাশৈলী প্রয়োগ করেছেন जो वैज्ञानिक विषय प्रयोजन आगे आलोसु महतारूल्लम प्रथम संलापर विषय उल्लेख कर तब आजकल आलोचन देखते पाई सूरा तहार वर्णना के मूल काठाम তিনি আগুন দেখলেন ইসরা আনার যখন তিনি দূরে একটি আগুন দেখলেন তখন তিনি তার পরিবারকে বললেন তোমরা এখানে অবস্থান করো সৈদসাল্লাম তিনি মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রনা হয়ে গেছেন সপরিবারে অন্ধকার রাতের বেলা তিনি সফররত অবস্থায় পথ হারিয়ে ফেলেছেন মধ্যরাত চারিদিকে অন্ধকার মরুভূমি এলাকা মরুভূমিতে আমরা দেখতে পাই দিনের বেলা যেরকম প্রচন্ড গরম থাকে রাতের বেলা হবে খুব দ্রুত তাপমাত্রা নেমে যায় এর মধ্যে যদি কোথাও আগুন জ্বলে মরুভূমি ফাকা স্থান তাহলে সেই আগুন সবারই দেখতে পাওয়ার কথা কিন্তু আল্লাহ সুফা তাল্লাহ কুরআনে যেভাবে আমাদের সামনে বর্ণনাকে উপস্থাপন করেছেন যখন তিনি আগুন দেখলেন সাইদিন মোসাইসাল্লাম তিনি একমাত্র দূরে একটা পর্বতের উপরে পাহাড়ের উপরে আগুন জ্বলতে দেখলেন এবং তিনি তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা চেষ্টা করছেন যে আমি অবশ্যই আগুন দেখেছি হুমকসু তুমি এখানে অবস্থান করো ইননি আনাস্তু নারা নিশ্চয় আমি আগুন দেখেছি কারবিতে আমরা জানি ইননি শব্দটা ব্যবহার করা হয়ে থাকে জোর দেওয়ার জন্য নিশ্চয়ই অবশ্যই এই সমস্ত বিষয়গুলো বোঝানোর জন্য অর্থাৎ যখন আপনি কাউকে কোনো কিছুর প্রতি নিশ্চিত ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করাতে যাচ্ছেন কনভিন্স করাতে যাচ্ছেন তখন আপনি এই ইনি শব্দটাকে ব্যবহার করে থাকেন এর মাধ্যমে সাইদিনা মোসাল্লাহিসাল্লাম এবং তার স্ত্রীর মধ্যে কি বিষয় নিয়ে সংলাপ হয়েছিল মুসাল্লাহাম তিনি তার স্ত্রীকে নিশ্চিত ভাবে আমি অবশ্যই আগুন দেখেছি তোমরা এখানে অবস্থান করো সুতরাং আমরা বুঝতে পারছি আল্লাহ সুহাম্মাল্লাহ সেই আগুনকে এমন ভাবে জ্বালিয়ে রেখেছিলেন যা একমাত্র মহন্লাম ছাড়া আর কেউ দেখতে পাচ্ছেন না তো মোহনাম এই কারণে তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছেন যে আমি সেখানে গেলে হয়তো কোনো আগুনের টুকরো নিয়ে আসতে পারবো কয়লা নিয়ে আসতে পারব অঙ্গার নিয়ে আসতে পারবো যার সাহায্যে আমরা আজকে রাতটা কাটিয়ে দিতে পারব। অথবা কোনো ব্যক্তির কাছ থেকে আমরা আশ্রয়ের সন্ধান পাব মিশরে যাওয়ার পথঘাট সম্পর্কে পথ নির্দেশনা খুঁজে পাবো আমি সেখান থেকে কোন পথ নির্দেশনা হুদা লাভ করতে পারব মুসাদাম তিনি তার স্ত্রীকে যে হেদায়তের কথা বুঝিয়েছেন সেটা হচ্ছে এই অন্ধকার রাতে পথার অবস্থা থেকে মুক্তি লাভ করা হয়তো কোনো পথের সন্ধান পাবো মিশরে যাওয়ার রাস্তা পাবো এই অর্থে তিনি বলছেন যে আমি হয়তো সেখানে গেলে কোনো হুদা লাভ করতে পাব কিন্তু আমরা দেখছি তিনি যাওয়ার পর সেই পর্বতে আরোহণ করার পর আগুনের কাছে যাওয়ার পরে তিনি কি ধরনের পথ নির্দেশনা পেয়েছিলেন তিনি শুধুমাত্র মিশরে যাওয়ার পথ নির্দেশনা পেলেন না বরং তিনি এমন এক পথ নির্দেশনা পেলেন যা তার সমস্ত জীবনের বাকি পথ বাকি রাস্তাকে দেখিয়ে দিল এবং শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনের নয় তার মাধ্যমে তার সমস্ত বণি শ্রেইল জাতির প্রত্যেক মানুষের জন্য তিনি হয়ে গেলেন নিজেই পথ প্রদর্শক মৌসা আলাহিসাল্লাম তিনি একজন গাইড খুব ছিলেন। সেখানে যাওয়ার পরে মোসা আলাহিসাল্লাম নিজেই হয়ে গেলেন একজন গাইড পথ নির্দেশক যার মাধ্যমে তার সমস্ত জাতি পথ নির্দেশনা খুঁজে পাবে কাজে আমরা দেখতে পাচ্ছি এখানে কোরআনের একটা সুন্দর বর্ণাগত শব্দ সজি শব্দের খেলা আমরা দেখতে পাচ্ছি জেনা শব্দ নিয়ে খেলা করছেন যেন তিনি আমাদেরকে দেখাতে যাচ্ছেন যে দেখো মোসা কি ধরনের হুদা চেয়েছিল আর আমি তাকে কি দিয়েছি নুদিয়া আতা এরপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন তিনি আওয়াজ শুনতে পেলেনা শব্দটি আরবিতে ব্যবহার করা হয় এমন কোনো ঘটনাকে বর্ণনা করতে যা বেশ কিছুটা সময় নিয়ে নেয় মোসা আল্লাহ যখন তিনি একেবারে অপরিচিত একটা জায়গায় অন্ধকার রাতে পাহারে উঠছেন তিনি এই অঞ্চলে পথ ঘাট চিন না কাজেই এই কাজ করতে তার বেশ কিছুটা সময় লেগে গেল অপরদিকে অপরিচিত স্থানে মুসা আলাহাম তার স্ত্রীকে বলছেন তুমি এখানে অপেক্ষা করো তার স্ত্রীকে তিনি নিচে রেখে এসেছেন পথ অবস্থায় মুসাফির অবস্থায় মুসা আল্লাহ সাল্লাম অন্ধকারের মধ্যে শঙ্কিত এবং ক্লান্ত সফরের ক্লান্তি অনিশ্চয়তা एर मध्य अंधकार रात पहाड़े उठस नीचे तरह स्त्री रेखे सबिफ भाई मुसाला खूब ताकि शेष करते जाधकार राते पहाड़े ऊपर उठन तक आहवान सुनते डाक सुनते प्रचंड शक्तिशाली कण्ठ सुनते मूसाला नाम धरे डाका हे मुसा अंधकार राते पहाड़े चूड़ा जो कि देखा जाम एक परिस्थिति शुद्म क्यों जदि एत के এটাই একজন মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট এটাই ভিত্তিকর এর মধ্যে মুসাআসালাম তিনি শুনলেন যে সরাসুই তাকে তার নাম ধরে ডাকা হচ্ছে অর্থাৎ যার কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন সে তাকে চেনে মুহূর্তের মধ্যে মুসা প্রচন্ড ঘাবড়ে গেলেন তার জন্য ছিল এটা একটা শখ এর পরের ঘটনা কি এর পরের ঘটনা এক সুমহান ইতিহাস সমস্ত আসমান জমিনের যিনি সৃষ্টিকর্তা বিশ্বজাহানের প্রতিপাদক আল্লা সরাসরি তার একজন ক্ষুদ্র বান্দার সঙ্গে তার একজন সৃষ্টির সঙ্গে একজন মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন আল্লাহ সুতাহ কুরআনে বর্ণনা করেছেন তিনি বলছেন জুতা খুলে ফেলো কারণ তুমি পবিত্র উপত্যকায় তুয়াই চলে এসেছ মুসা আল্লাহ সাল্লাম অন্ধকার রাতে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি আগুনের সন্ধানে এখানে এসেছিলেন এখন আসার পর তিনি প্রচন্ড শক্তিশালী প্রভাবশালী দুরালো কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন এক আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন এই আওয়াজ কোথেকে আসছিল অন্যত্রে বর্ণনা বলেছেন যখন মুসা সেখানে পৌঁছালো। तक पवित्र भूमि तबित्र भूमि अवस्थित उपत्यकार पालन करता मोसाला शब्द सुनल पर्त देखते प्रचंड शक्तिशाली प्रभावशाली एक कंठ शनते आवाज सुनते पेलें तुफानल्ला स्थान পরিস্থিতি পরিবেশ অবস্থা কেমন ছিল নিঃসন্দেহে এক অতি উচ্চ মহান পরিবেশ সেই স্থানে সৃষ্টি হয়েছিল মৌসা আল্লাহ সেই আওয়াজ শুনে ধন্য হলেন যে স্থান থেকে সেই আওয়াজ ভেসে আসলো সেই পরিবেশ সমস্ত স্থান ধন্য হলো কিন্তু মৌসু আল্লাহ সাল্লাম তিনি কি এর জন্য প্রস্তুত ছিলেন সেই সুমহান পরিস্থিতি বর্ণনা করা সাধ্য আমাদের নেই একমাত্র আল্লাহ সুহামতাল্লাহ সেই পরিস্থিতিকে যথার্থভাবে বর্ণনা করতে পারেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি সেই পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করে আমাদেরকে বলছেন এরপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি যিনি আগুনের স্থানে আছেন এবং তারা আগুনের আশেপাশে রয়েছেন বিশ্বজাহানের রব আল্লাহ আল্লা সুবহান তালা তিনি পবিত্র তিনি মহিমান্বিত হে মোসা আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় ইয়া মোসা হাকিম। মূসা আল্লাহলাম ধারণাও করতে পারেননি কি ঘটনা ঘটতে যাচ্ছে তিনি মোটেই প্রস্তুত ছিলেন না একেবারে অপ্রস্তুত অবস্থায় জুতা পায়ে তিনি সেই পবিত্র স্থানে চলে এসেছেন এবং তিনি শুনতে পেলেন আল্লাহ সুহামাতাল্লাহ তিনি নিজের পরিচয় প্রকাশ করে মূসা আলাহাল্লামকে বলছেন তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ মুসা আল্লাহলাম সাথে সাথে নিজের জুতা খুলে ফেললেন তিনি বুঝতে পারলেন বিশ্বজাহানের রব আসমান জমিনের সৃষ্টিকর্তা জীবন মৃত্যু মালিক আল্লাহ সুহামতাল্লাহ সরাসরি তার এক ক্ষুদ্র বান্ধার সঙ্গে কথা বলছেন আল্লাহ তিনি করতে পারি ছিল তিনি প্রচন্ড ঘাবড়ে গেছেন হয়তো তিনি মনে করছেন যে আমি ভুল জায়গায় ভুল সময় চলে এসেছি জুতা পায়ে এখানে আমার আসা হয়নি পবিত্র স্থান তিনি ভুল সময় চলে এসেছেন কিন্তু আল্লাহ তিনি কি বলছেন আল্লাহ সুহাম বললেন ও আনা ইার টুকা এবং আমি তোমাকে মনোনীত করেছি আল্লাহ সব তাল্লাহ বলছেন আমি তোমাকে বাছাই করেছি নির্বাচন করেছি মনোনীত করেছি এ আয়তের ব্যবহৃত শব্দটাও আমরা দেখতে পাই বিশেষভাবে লক্ষণীয় যখন আরবিতে কেউ বলে ইফতার তুকা এর অর্থ আমি তোমাকে নির্বাচিত করেছি কিন্তু আল্লাহ সুহাম তাল্লাহ তিনি এখানে বলছেন ও আনা ইফতার তুকা অর্থাৎ আমি শব্দটিকে আল্লাহ সব তাল্লাহ দুইবার ব্যবহার করেছেন आरबीदे जो तुम सर्वनम के दुई बार व्यवहार करुसिव गुरुत के बोझाना थालाम्ला अनुबाद करी अनुवाद सूतरा आल्ला जोर दिए तुम्हें मनोन कर मीटिंग सख्त अंटमेंट एसा अल्लाहम ठीक करें पद भूलो अनिच्छाकृत भाव चले बर आल्ला सहम्मला मुसा अल्लाह के बहु आगे এই স্থানে আনবেন বলে ঠিক করে রেখেছিলেন তিনি মুসার্লামকে পদ দেখিয়ে এখানে নিয়ে এসেছেন এমন নয় মুসার্লাম অন্ধকারে ভুল করে এখানে চলে এসেছেন সুতরাং আলোচক তাকে জানিয়ে দিলেন তুমি কোনো কিছুর সন্ধানে এখানে আসুনি আমি তোমাকে নির্বাচিত করে মনোনীত করে এই স্থানে নিয়ে এসেছি যা হয়েছে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক এবং এই আয়তে ব্যবহৃত ইখতিয়ার এই শব্দটি এসেছে খায়ের থেকে এবং এই শব্দটিকে ব্যবহার করা হয় এমন কোনো কিছুকে নির্বাচন করার জন্য যার চূড়ান্ত পরিণতি হয় শুভ কল্যাণজনক মঙ্গলজনক इक्तिर शब्ध थब्दीर मिल रही है थायर शब्द कल्याण जनक कैन सुब्दीचन ओलामागन मंत्री क्यों ताकि फितनार कारण मिसर झेड़े बेर होते हलो हिजरत करते हलो निशित दस बच्चे जीवन माध्यान काटाते हलो अनिच्छेकृत भावर सामान्य घुषि आगा निहत हो गल और परवर्ती जीवन एक কষ্টের অধ্যায় শুরু হলো ব্যতিক্রমের পরিস্থিতির সৃষ্টি হল এর আগে তিনি ছিলেন রাজপ্রাসাদে পরবর্তীতে তিনি হয়ে গেলেন রাখান কাজেই এই বিষয়গুলোর কারণে তিনি তিনি আক্রান্ত ছিলেন এবং তার ভেতরে একটা তার মধ্যে কিছুটা কষ্ট কাজ করছিলেন আল্লাহ এই একটি শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন যে আলসু মাহমুতাল্লাহ তার এই বান্দার মধ্যে তার এই বান্দার মধ্যে কল্যাণ এবং খায়ের দেখতে পাচ্ছেন আল্লাহ তাকে দুঃখ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দিলেন কষ্ট থেকে মুক্তি দিলেন গ্লাম থেকে মুক্তি দিলেন এই জন্য আল্লাহ মহাম্মা এই শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি যাকে নির্বাচন করেছেন তার মধ্যে খায়ের রয়েছে কল্যাণ রয়েছে তিনি যাকে নির্বাচন করেছেন তার চূড়ান্ত পরিণতি হচ্ছে কল্যাণজনক পরিণতি হচ্ছে শুভ মুসা আলাহিসের কাছে আল্লাহ মোহাম্মতাল্লার প্রথম আদেশ ছিল তুমি তোমার জুতা খুলে ফেলো এটা মোসা আলাহিসাল্লামকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে স্বাভাবিক হতে এবং প্রস্তুত হতে সাহায্য করলো এরপর আল্লাহ মহাম্মতোল্লাহ তাকে বলছেন ফার্স্ট নামি লিমা ইউহা তোমার কাছে যা অহিনাদিল করা হচ্ছে যা প্রত্যাদেশ করা হচ্ছে সেটা তুমি শুনতে থাকো মোহা আলসাল্লাম তিনি যখন বুঝতে পারলেন আল্লা সুবহানহতাল্লাহ সরাসরি তার সঙ্গে কথা বলছেন তিনি মহোযোগের সাথেই সেই বিষয় শুনছেন কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ আবার যখন বললেন যা অহি অহিন করা হচ্ছে তুমি মহোযোগের সাথে তা শুনতে থাকো সুহান আল্লাহ এর মাধ্যমে বোঝানো এর মাধ্যমে বোঝানো হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্পর্কে বলতে যাচ্ছেন সেই বিষয়টা কি ছিল আল্লাহ সুহাম তাল্লাহ বললেন আল্লা সুদাহ বললেন আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নেই ইহা ইল্লা আনা বুধনি আমার দাসত্ব করো নিজেকে আমার দাসে পরিণত করোষ্ঠ প্রদান করলেন প্রথমে আল্লাহ সম্পর্কে ইলম দান করলেন ইলাহ সম্পর্কে ইলম দিলেন তিনি বললেন ইলাহা ইল্লা আনা দুই নম্বরে আলাসমতাল এখন সঠিক জ্ঞান প্রদান করলেন ইলাহ সম্পর্কে দুই নম্বরে সেটাকে মেনে নিতে বলছেন আনুগত্য স্বীকার করতে বলছেন বুধনি নিজেকে আমার দাসে পরিণত করো এবং তিন নম্বর বিষয় আলসাহ সেই আনুগত্যকে কিভাবে প্রকাশ করা হবে সালা কাজ কাজের মাধ্যমে আনুগত্যকে প্রতিষ্ঠা করা সেই বিষয়টি আমাদেরকে সেই বিষয়টি সাইজিনের কাছে আলসমাত ওহিনাজিল করছেন প্রথমে ইলম অর্জন দ্বিতীয়তে সেই ইলমকে স্বীকার করে নেওয়া তিন নম্বরে সেটাকে কাজের মাধ্যমে প্রকাশ করা ये धारावाहिकता बजाय रेखी हम सुहाल्ला मुसाला देखते इसलमर प्रति सठ्रोच सठाराता हाँ उचित ए रकम प्रथम इलाह सम्पर्क कुफर सम्पर्क द्वितियों से जाना पर से अनुगत्य स्वीकार करते तीन नम्बर क्यागुल करते हैं इसलमर प्रति सठिक एप्रोच क्योंकि दुख जनक অনেক ক্ষেত্রে বিপরীত কাজ করি কিছু আচার অনুষ্ঠান পালন করা ইবাদার মধ্যেই আমরা ইসলামকে পরিপূর্ণ করেছি বলে ধরে নেই যদি অনেক বিষয়ে আনুগত্য স্বীকার করি না অন্তরে কুফরকে লুকিয়ে রাখি নিফাক লুকিয়ে রাখি এবং দুঃখজনক ভাবে ইল্হ সম্পর্কে আল্লাহতাল্লাহ সম্পর্কে রব সম্পর্কে আমাদের সঠিক ধারণা অনেক সময় নেই আঁকি ডাকতে ত্রুটি রয়ে যায় যেটা ইসলামের সঠিক অ্যাপ্রোচ নয় মুসা কাছে আল্লাহ মহাম্মতাল্লার প্রথম আদেশ ছিল তুমি তোমার জুতাকে খুলে ফেলো এটা অনেকটা মুসাইসাল্লামকে পরবর্তী ঘটনাগুলোর জন্য প্রস্তুত করে দিল যেমন আমরা দেখতে পাই সালাতের পূর্বে আমরা কি করি উজু করি এবং আমাদের জুতা খুলে ফেলি উদু করার মাধ্যমে আমরা পরবর্তী সালাতের জন্য প্রস্তুত হই এর আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ বলছেন ও আকিম সালাত আলী আমাকে স্মরণ করার জন্য সালাত প্রতিষ্ঠা করো সালাত কায়েম করো শেষের কথাটি বুঝার জন্য আমরা একটা ছোট্ট পটভূমি উপস্থাপন করতে পারি মুসাদামের জীবনে অনেক ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু সবচেয়ে বড় ঘটনা কোনটা ছিল নিঃসন্দেহে আল্লাহ যখন সরাসরি তার এই বান্দার সঙ্গে কথা বলেছেন আল্লাহ মোহাম্মত নিজে থেকে সংলাপ শুরু করেছেন এর থেকে বড় ঘটনা আর কি হতে পারে মুসা জীবনে এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা দুনিয়াতে সাধারণ আমাদের জীবনে আমরা যখন কোন বিখ্যাত কোনো ব্যক্তির সাক্ষাৎ লাভ করি আমরা সেই ঘটনাকে কিছুতেই ভুলে যাই না সেই ঘটনা আমরা সবসময় মনে রাখি বিভিন্ন ব্যক্তিদের সাথে সেটাকে শেয়ার করি সবকিছু ভুলে গেলেও সেই বড় ঘটনাগুলো আমরা সেই বড় ঘটনাকে আমরা ভুলে যাই না মুসা আলাহিসামের জীবনের সবচেয়ে বড় ঘটনা নিঃসন্দেহে যখন আল্লাহমতাল্লাহ তার সঙ্গে কথা বললেন সেই পবিত্র তুয়া উপত্যকায় এরপর আল্লাহ তাহা কি মুসা আল্লাহাম কিভাবে ভুলে যেতে পারেন এটা অসম্ভব কিন্তু আল্লাহ সুহাম তাল্লাহ তাকে আদেশ করে বলছেন যদি আমাকে স্মরণ করতে চাও আমার জিকিরের জন্য আমাকে শরণ করার জন্য তোমাকে যে কাজ করতে হবে সালাতের হচ্ছে যদি আপনি সালাদ কে প্রতিষ্ঠিত না করেন এর অর্থ আপনি আল্লাহ সুহামতাল্লাহ কে ভুলে গেছেন আল্লাহ সুহামতাল্লাহ সম্পর্কে আপনি যথার্থভাবে তাকে স্মরণ করছেন না তার সম্পর্কে উদাসীন এবং গাফিল হয়ে গেছেন গুরুত্ব বুঝতে গেলে আরেকটি পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে সংলাপে শুরু তেলা সহ তাওহিদের কথা বলেছেন এরপর বলেছেন নিজেকে আমার দাসে পরিণত করো তৃতীয়তে বলেছেন সালাদের কথা সুতরাং এক এবং দুই নম্বর এই উভয় বিষয়ে বাস্তবায়নের মাধ্যম হচ্ছে সালাত সালাত হচ্ছে তাউহিদকে গ্রহণ করার প্রকাশভঙ্গি আচরণ এবং নিজেকে আল্লাহর দাসে পরিণত করার প্রমাণ শুরু সালাতের আরেকটি গুরুত্ব আমরা দেখতে পাই এই আদেশ যখন সৈদ নাম সাল্লাহ আসলামকে আল্লাহ দিলেন তুমি প্রতিষ্ঠা করো সেটা কখন দেওয়া হলো যখন আল্লাহ সুহামতাল্লা সরাসরি তার সঙ্গে কথা বলেছেন একইভাবে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন ঊর্ধ্ব ভ্রমণ করালেন এবং আল্লাহ সুহামতাল্লাহ সব থেকে নিকটে নিয়ে গেলেন সেই সময়ে আল্লাহ সুহামতাল্লাহ সরাসরি আল্লাহ সঙ্গে কথা বলে তাকে এই সালাতের আদেশ দিয়েছিলেন সুতরাং সালাত ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা বিধান যেটা আল্লাহ সরাসরি সংলাপের মাধ্যমে তার নবীদেরকে আদেশ প্রদান করেছেন তাদেরকে নিকটে নিয়ে আলাহ সফুতাল্লাহ এই আদেশ দিয়েছেন তোমার সালাতকে প্রতিষ্ঠা করো তাওহিদ এবং সালাতের পর আল্লাহ সফুমা তাল্লাহ যে বিষয় সম্পর্কে মোসা আলাহিসাল্লামের সঙ্গে কথা বললেন সেটা কি ছিল সেটা হচ্ছে যে ভিত্তির উপরে তাওহিদ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আমাদের সত্যিকারের যে জীবন আখিরাতের জীবন কিয়ামত সেই সম্পর্কে আল্লাহ সোহাম্মতোলা কথা বললেন সুমতল্লাহ বললেন কিয়ামত অবশ্যই আসবে কিয়ামত অত্যাশন্ন কিয়ামত অতি নিকটবর্তী যা অলরেডি গতিশীল অবস্থায় আছে যা আমাদের দিকে চলে আসছে এবং এরপর আলু বলছেন আমি সেটাকে গোপন রাখতে চাই अल्लाह साल्ला क्या कख संघटे से विषय टी गोपन रेखे क्यों जेना एकम्रल्ला क्या ठीक कव मुहूर्ते संघटित क्योंकि क्या लक्षण अल्लाह साल्ला प्रकाश कर लक्षण देवा अनुसार करें क्योंकि सठीक कब क्या विषय की एकमत्र आल्ला सहम्मार इल्मे अंतर्भुक्त अल्लाह सुला क्या कख विषयटी गोपन रखते पाई जाते प्रत्येके তার কর্ম অনুসারে ফল লাভ করে প্রত্যেকে যেই দিকে দৌড়িয়েছে যেই দিকে সাই করেছে বিমা তাস আ সেই অনুসারে যেন ফল লাভ করতে পারে সেই জন্য আমি কিয়ামত এই বিষয়টিকে গোপন রাখতে চাই সুয়ান আল্লাহ মনসা যখন সেই পর্বতে উঠলেন তিনি কিভাবে উঠলেন সাই করে তাস আ এই শব্দের আক্ষরিক অনুবাদ হচ্ছে দৌড়ানো দৌড়িয়ে উঠা হজের সময় আমরা বলে থাকি সাই করা মনসা আল্লাহিস্লাম সেই পর্বতে উঠেছেন দৌড়ানোর মাধ্যমে সাই করে এবং আল্লাহ সুমতালা তাকে বলেছেন प्रत्येके दौड़े गोपन रखतेडी ग এরপর আল্লাহলা বললেন কাজে যে ব্যক্তি কিয়া মতে বিশ্বাস করে না নিজের প্রবৃত্তি অনুসরণ করে সে যেন তোমাকে এই বিষয়গুলো থেকে বিরত না করে বিরত করলে তুমি ধ্বংস হয়ে যাবে সেই বিষয়গুলো কোনগুলো ছিল যেগুলো এর আগের আয়তে বলেছেন তাওহিত সম্পর্কে ইবাদত সম্পর্কে আনুগত্য সম্পর্কে যে ব্যক্তি কিয়া মতে বিশ্বাস করে না নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে সেই ব্যক্তি যেন আপনাকে এই বিষয়গুলো থেকে বিরত না করে সেক্ষেত্রে আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ অল্প কয়েকটি বাক্যের মাধ্যমে মহা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে কথা বললেন সাইদিন মূস আল্লাহামের সঙ্গে হতে পারে এর জন্য খুব বেশি সময় লাগবে না আমরা যদি দেখি আলসু মোহাম্মতাল্লাহ কি কি বিষয়ে সাইদিন মূাল্লাহামকে বলেছেন প্রথমে আলহামসু মোহাম্মতাল্লাহ মুসা আল্লাহ সাল্লামের নাম ধরে ডেকে বলেছেন ইয়ামুসা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো আমি তোমাকে মনোনীত করেছি যা অহিনাজির হচ্ছে সেটাকে শুনতে থাকো আমি ছাড়া কোনো ইলাহ নেই আমি আল্লাহ ফাবুদিনী নিজেকে আমার দাসে পরিণত করো আমাকে স্মরণ করার জন্য সালাত কায়ম করো এরপর আল্লাহ সুহাম তাল্লাহ বলেছেন কেয়ামত অত্যাশন্ন অতি নিকটে আমি সেটাকে গোপন রাখতে চাই যাতে সবাইকে তার কর্ম অনুসারে ফল দেওয়া যায় কাদের যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস করে না সেই জন্য তোমাকে বিরত না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এতগুলো মহাগুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুখমতালা বলেছেন খুবই অল্প সময়ের মধ্যে এর জন্য খুব বেশি সময় প্রয়োজন নেই কিন্তু এই অল্প সময়ের আল্লাহ সুহাম তাল্লার বলা কথাগুলো निस्संदेह मूसा अल्लाम जीवन सब चे प्रभावशाली मुहूर्त सब चेहरे घबड़े समय सला मानसिकता के खूब भलोक कहे सहरिना मूसा अल्लाम के सहज हारे स्वाभाविक हार सूझ दिलें शांत हार्थक दिले आल्ला सब्लाषय पर प्रसंग परिवर्तन कर পথহারা হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মরুভূমি ঠান্ডা রাতে আগুনের জন্য পাহাড়ের উপরে উঠেছিলেন কিন্তু সেখানে উঠার পরে একের পর এক এমন অভিজ্ঞতা লাভ করেছেন যে তিনি অলরেডি শক্ত অবস্থায় আছেন ঘাবড়ে গেছেন অস্বাভাবিক একটি অবস্থায় মৌসা আল্লাহ সাল্লামের সঙ্গে আলস্লা সরাসরি কথা বলেছেন এই পরিস্থিতি পরিবেশ মূস আল্লাহ সাল্লামের অন্তরে ভীতি সঞ্চার করল কিন্তু এই ভীতি কী ধরনের ভীতি ছিল আমরা দেখতে পাই মানুষ অনেক কিছুকে ভয় পায় কিন্তু সব ধরনের ভীতি সব ধরনের ভয় একরকম নয় সাপকে মানুষ ভয় পায় বৃথকে ভয় পায় হিংস্র জন্তুকে ভয় পায় এই ভয়গুলো হচ্ছে ক্ষতির আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করার জন্য সৃষ্ট ভীতি অপরদিকে যাদের কাছ থেকে মানুষ উপকার লাভ করেন যেমন নিজের শিক্ষক ওস্তাদ কিংবা পিতা তাদেরকে মানুষ ভয় পায় কিন্তু এই ভয় হচ্ছে সম্ভ্রম সৃষ্টিকারী ভয় শ্রদ্ধা জাগ্রতকারী ভয় যেমন তিনি কুরানে বলছেন তিনি যদি কোনো একটা পাহাড়ের উপরে কুরআ কে নাজিল করতেন তাহলে সেই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর বরত্বকে ধারণ করতে না পারার ভীতি আল্লাহর আমানতকে গ্রহণ করতে না পারার ভয়ের কারণে যদি আল্লাহ কোনো পাহাড়ের উপরে কুরাণ নাজিল করতেন সেই পাহাড় চুরমার হয়ে যেত চূর্ণ হয়ে যেত কাজে মুসা আলাহিস্লামের সঙ্গে যখন আল্লাহ সুখাল আল্লাহ একবার তিনি সরাসরি কথা বলছেন মুসা আল্লাহিস্লাম স্বাভাবিক ভীত অবস্থায় আছেন বিনয় অবনত অবস্থায় আছেন খুশু অবস্থায় আছেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুহামতাল্লাহ তিনি নিজে মুসাকে মুসাের সঙ্গে কথা বলে যাচ্ছেন মোসা তিনি মহাদের সঙ্গে প্রত্যেকটি বিষয় শুনছেন এবারে আল্লাহাল্লাহ মুসা আল্লাহিস্লামকে একটা প্রশ্ন করেছেন সুতরাং মূসা নি বুঝতে বললেন এখন তাকে সরাসরি আল্লাহ সুহামতাল্লাহর সঙ্গে বিশ্ব জানের রবের সঙ্গে কথা বলতে হবে আল্লাহু আকবার এরকম পরিস্থিতিতে এরকম সময়ে একজন মানুষ কতটা নার্ভাস হতে পারে মোসা আলাহামের হাতে ধরা ছিল তার লাঠি মোসা আলাহিসাল্লাম আল্লাহ যখন প্রশ্ন করলেন তিনি বুঝতে পারলেন তিনি এখন আল্লাহ সুহাম তাল্লা সঙ্গে কথা বলবেন আল্লাহ সুহাম সঙ্গে যোগাযোগ করার মহা দুর্লভ সুযোগ সরাসরি কথা বলার সুযোগ তিনি পাচ্ছেন কাজে স্বাভাবিকভাবে মোসা আলাহিসাল্লাম তিনি চাইলেন এই বিশেষ সুমহান সুযোগ এটা যেন দীর্ঘস্থায়ী হয় যেন আল্লাহ সুহাম্মাল্লাহর সঙ্গে এই সংযোগকে তিনি ধরে রাখতে পারেন মুসা হাতের লাঠির দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন এটা আমার লাঠি মুসা আলাহিসাল্লাম তিনি বললেন আমি এর উপরে ভর দিই রসুকু মাতলা প্রশ্ন তুমি এটা দেখি করো শুধু প্রশ্ন করেছেন তোমার হাতে কি মুসা উত্তর দিয়ে যাচ্ছেন তিনি বলছেন আমি এর উপরে ভর দেই এর দ্বারা আমার পশুপালের জন্য গাছ থেকে পাতা ঝেড়ে ফেলি কিন্তু মুহস আল্লাহামের হাতে যা ধরা আছে সেটা শুধুই একটা লাঠি ছাড়ার কিছু নয় একটা লাঠি নিয়ে আর কত কিছু মুসা বলতে পারবেন মোহা আল্লাহাম কাজে শেষ পর্যন্ত আর বলার মতো কিছু পেলেন না তিনি বললেন এবং এর মাধ্যমে আমার অন্যান্য কাজে চলে মুসা চাচ্ছিলেন এই সংযোগটা যেন টিকে থাকে জেন্লাহর সঙ্গে তিনি আরো কথা বলার সুযোগ পান एर में आमार चले दिक विश्लेषण कर ले तुम कि हे मुसा मूसाला थेमे जा आलोचनार धाराता बजाय रेखे अल्लाहअला कोमल भावे मुसालाम के बल्ल अल की তুমি ওটাকে নিক্ষেপ করো ছুঁড়ে ফেলো হেমুসা ফল কাহা মুসা সেটাকে ছুঁড়ে ফেললেন নিক্ষেপ করলেন এবং আল্লাহ সুহান বলছেন মুহূর্তের মধ্যে বিশাল আকৃতির একটা অজগরে পরিণত হয়ে গেল এবং সেটা ছুটতে শুরু করল সুহান আল্লাহ মুসা আলাই্লাম একের পর এক অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন যে লাঠি তিনি এতদিন ধরে ব্যবহার করে এসেছেন সেটা মুহূর্তের মধ্যে এক বিরাট আকৃতির অজগর সাপে পরিণত হয়ে গেল এবং শুধু তাই নয় সেটা ছুটতে শুরু করলো আল্লাহ সৃষ্টিগুলোর মধ্যে সাপ এমন একটা সৃষ্টি যেটা স্বাভাবিকভাবেই মানুষের অন্তরে ভীতি সৃষ্টি করে এরপরে অন্ধকার রাতে পাহাড়ের উপরে পথ অবস্থায় যদি সেই সাপ ছুটতে শুরু করে সেটা আরো বেশি আতঙ্কজনক যখন আমরা কোনো একটা কাজের জন্য ধাতু বা লোহাকে তৈরি করি আমরা কি করে থাকি প্রথমে সেটাকে গরম করা হয় আগুনে পুড়িয়ে কিংবা जोरे आघात कर ठंडा देर पर गरम शीतल धातुना गीतर पर स्थितिशील अवस्था आब्तिकर एक अवस्था सृष्टि करार्ध्य मूसाला जखी से लाठी के झड़े दिलेट सपे मत आकृति धारण छुटते शुरू करलोत्र आल्लासुत बर्णना যখন তিনি লাঠিকে সাপের মতো ছুটতে দেখলেন তখন তিনি মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে শুরু করলেন এবং পেছন ফিরে দেখলেন ওরা তাই দিনা মুসাইস্লামের প্রতিক্রিয়ার রিয়াকশন ছিল আজ দশজন সাধারণ মানুষের মতোই দৌড়ে পাওয়াতে লাগলেন পেছন ফিরে তাকানোনি যে জিনিসটাকে তিনি এতদিন ধরে লাঠি হিসেবে ব্যবহার করে আসছেন সেটা আজকে একটা বড় ভয়ঙ্কর সাপে পরিণত হতে পারে সেই লাঠি একটা মৃত সত্তা জড় বস্তু কিন্তু আল্লাহ সুহাম্মাল্লাহ চাইলে যে কারোর মধ্যে জীবন সৃষ্টি করে দিতে পারেন কারণ আল্লাহ সুহাম্মাল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুর নিয়ন্ত্রণকারী যিনি জীবন প্রদান করেন যিনি মৃত্যু ঘটান আল্লাহ সুহাম্মালা সেই লাঠির মধ্যে সাপের দীবন প্রদান করলেন আল্লাহ সুবহাম সাধারণ ঘটনার মতোই তার জন্য এটা হচ্ছে শুধুমাত্র হয়ে যাও কিন্তু জন্য এটা মৌসা আল্লাহে অবিশ্বাস্য ঘটনা ছুঁড়ে ফেলার মতো প্রচন্ড বড় বিশাল আকৃতি একটা সাপের আকৃতি ধারণ করে সে তার যখন ছুটতে শুরু করলো সুহানোল্লাহ আল্লাহ সুবাহ মৌসা আল্লাহামকে কি বললেন আল্লাহ সুবাহাল্লাহ বললেন তুমি এটাকে ধরো परिता कि चिंता कर चेस्टा करते मुसा अल्लाह आतंकित उल्ट दौड़ाते शुरू करो अल्लाह सुलाम्लाई नम्बर आल्ला वलाफ तुम भय आतंकित मुसालाम के आश्वस्त करुब्ला प्रथम बोलते तुम्हें भय करो ना धरो क्योंकि अल्लाह सुबह प्रथम आदेशर कथा तुम धरो দুই নম্বরে আলাহ সুম্লাহ বলছেন ভয় করোনা এবং তিন নম্বরে সবার শেষে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আমি এখনকে সাহস দেওয়ার পরে ভয় করোনা এটাকে দুই নম্বরে বলার পর তিন নম্বরে আল্লাহ সুহামতাল্লাহ আশ্বাস প্রদান করে বলছেন আমি এখনই আগের মতো অবস্থায় ফিরিয়ে দেবো সুহানো আল্লাহর মহত্ব আল্লাহ সুহামতাল্লাহ প্রথমে আদেশকে বাস্তবায়ন করার কথা বলছেন কারণ আমাদের কাছ থেকে আলো সভা যেটা একসেপ্ট করেন প্রত্যাশা করেন সেটা হচ্ছে আমরা ভীত থাকি কিংবা স্বাভাবিক অবস্থায় থাকি উভয় ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহ আদেশ পালন করতে হবে আনুগত্য করতে হবে যদি আমরা ভীত থাকি ভয় পাই এরপরও আমাদেরকে আল্লাহর আদেশকে আনুগত্য করতে হবে কারণ ভয় এটাই স্বাভাবিক ভয় একটি স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য দিয়ে আলো সভাত মানুষদেরকে সৃষ্টি করেছেন কাজে এটা স্বাভাবিক অনেক সময় অনেক কারণে আপনি ভীত থাকতে পারেন কিন্তু পরিস্থিতি যেটাই হোক না কেন ভয়ের কারণে আল্লাহর আদেশকে ত্যাগ করা যাবে না আনুগত্যকে ছাড়া যাবে না আল্লাহর আদেশ পালন আনুগত্যকে প্রকাশ করা এবং এই দুইটি বিষয় পালনের মাধ্যমে পরবর্তী বিষয়গুলো আল্লাহ আপনাকে ধান করবেন সেটা হচ্ছে আল্লাহ আপনাকে ভিড়ি থেকে মুক্ত করবেন সুতরাং দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাল্লাহ তার বান্ধাদের কাছ থেকে যেটা আশা করছেন সেটা হচ্ছে তারা সেই আদেশকে পালন করবে সাহসিকতার সাথে আদেশকে পালন করবে কিভাবে क्यों तीन नम्बर विषय बे, बे, जो बेसि आश्वास आस्था थकबे आल्ला सुबह तलाटे आरोप आगे अवस्था फिर देवें आल्ला पूर्ण भरोसा कर माध्यम जो बेसि आल्ला भरोसा करा विश्वास আল্লাহর ওয়াদার উপরে যত দৃঢ় বিশ্বাস থাকবে আল্লাহর আদেশ পালন করা ভীতিমুক্ত অবস্থায় সাহসিকতার সঙ্গে আল্লাহর আদেশ পালন করা আমাদের জন্য তত সহজ হয়ে যাবে আমরা আগেই বলেছি এই অন্ধকার রাতে পাহাড়ের উপরে আল্লাহ সুহাম তোলা মুহিস্লামের মাধ্যমে এই কাজগুলো করিয়ে নিচ্ছেন বিশেষ উদ্দেশ্যে বিশেষ শিক্ষা আল্লাহ সুমতলা মুসাল্লাহিস্লামকে দান করছেন মৌসা আল্লাহিসাল্লামকে আল্লাহ সুহাম তাল্লাহ দিয়ে মহান দায়িত্ব দিয়ে পাঠাবেন नबुअत दायित्व रिसाले दायित्व जारे समस्त राज्यस्तरा फेराउन लोक लस्करे से मिसन के सफल करा मुलामर यह तीन टीषय प्रयोजन प्रथम प्रथमत आल्ला सोल्ला जाते हैं आदेश पालन करा दु नम्बरे सहसिकतार संगे से पालन तीन नम्बर আল্লাহ সুহামতাল্লাহ যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আশ্বাস দিচ্ছেন তার উপরে পূর্ণ ভরসা করা বিশ্বাস করাসা সালাম যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তার জন্য প্রয়োজন একটি নির্ভীক এবং সাহসী হৃদয় আল্লাহ সেই জন্যই তার অন্তরকে প্রস্তুত করে দিচ্ছিলেন আল্লাহমতাল্লাহ কুরআনে বলেছেন হে মোসা এদিকে আসুন আপনি ভয় করবেন না আপনি নিরাপদেই থাকবেন ইন্নাকা মিনাল আমিন কাজেই এই লাঠিকে সাপে পরিণত করার ঘটনা এরপর সেটাকে সেই ভয়ঙ্কর সাপকে ধরার আদেশ দেওয়া এর মাধ্যমে আলস্লা মুসাআসালামকে ট্রেনিং দিলেন কিন্তু মোসা আল্লাহিস্লাম তিনি কি জানেন এই ট্রেনিং এটা শুধুমাত্র আজকের আয়োজন নয় বরং বহু আগে থেকে যখন তার মা তাকে দড়িয়ায় ভাসিয়ে দিয়েছিলেন বাক্সবন্দি করে তখন থেকে শুরু হয়েছে যখন থেকে মূসা আল্লাহলামকে ফেরাউনের বাড়িতে রেখে ফেরাউনের ঘরে রেখে কাছ থেকে ফেরাউনকে পর্যবেক্ষণের সুযোগ আল্লাহ দান করেছেন তখন থেকেই করে নিচ্ছেন। একজন ব্যক্তি যে জালিম ব্যক্তি তারা অনেক সময় বাইরে ভদ্রলোকের পোশাক পরে থাকে যদি তাদেরকে আপনি একেবারে কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারেন তাদের বাড়িতে তাদের আচরণ কেমন ঘরে আচরণ কেমন तक बैरि से कृत्रिम मोह अपना कटे जाए कीर्घिन फिरउन घरे फेराउनर बाड़ी लालित हर कारणी जी तारा जो फराउन प्रभावे प्रभावित मूसाला अवस्था तेम छा मुसा अल्लाह सल्लम फेराउन तर घर मानूष कई फेराउन के मोकबिला करिंग मुसार जन्मे पर शुरू हो आज के आयोजन से ट्रे चूड़ान पर्याय চূড়ান্ত সেশন যখন অনেক সুনির্দিষ্ট ভাবে দায়িত্ব প্রদান করবেন ফেরাউনের বাড়িতে রেখে ফেরাউনের লোক লস্কর মন্ত্রী পরিষদ কে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া কিভাবে অত্যাচার করছে সেগুলো জানা সেটাও ছিল সেই মিশনের অংশ ফেরাউনকে মিশনের মানুষ তাদের দেবতা মনে করতে শুরু করেছে ইলাহ হিসাবে গ্রহণ করেছে রব হিসাবে গ্রহণ করেছে অতিভক্তি এবং এর প্রভাব ফেরাউন তার ক্ষমতা প্রতিপত্তি প্রভাবের অবস্থান করছে ফেরামের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং এই ভীতি থেকে মুক্তি দান করার প্রসঙ্গে আল্লাহ করে বলেছেন নির্মল উজ্জ্বল রূপে এক নিদর্শন রূপে কোন রকমের দোষ টুটি ছাড়া আলসু মহ বলছেন এটা এই জন্য যে আমার বিরাট আয়াত মধ্যে থেকে নিদর্শনগুলোর থেকে কিছু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি অন্য কিন ইউন ইহ ইমু কৌম ফ দুই তিন আতঙ্কিত হ ভীত হও তাহলে তোমার হাতকে তোমার বুকের উপরে চেপে ধরো এই দুইটি অর্থাৎ লাঠিকে সাপে পরিণত করে দেওয়া এবং হাত থেকে উজ্জ্বল শুভ্র একটি আলো নির্গত হওয়া এই আলো আলহাম্মতাল্লাহ বলেছেন ফেরাউন এবং তার পরিষদবর্গের প্রতি তোমার রবের পক্ষ থেকে প্রমাণ হিসেবে রইল আমরা জানি এগুলো ছিল শাহসাল্লাহামকে দেওয়া নয়টি মুজিজার মধ্যে অন্যতম দুইটি বিষয় যা আলাহ তাকে দিয়েছিলেন অন্য গুলো সম্পর্কে আমরা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ সামনের দিকে জানার চেষ্টা করব মুস আল্লাহ সঙ্গে আলসু মাতার সংলাপ এখানেই থেমে গেল না বরং সংলাপের একটি অংশ সমাপ্ত হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ আলসু মাতলা শুরু করলেন আলসমতলা বললেন ইদ ইন্নাহু ইউনা ফিরাউনের কাছে যাও সে তুরান্ত সীমা লঙ্ঘন করেছে দারুণ উদ্ধত হয়ে গেছে হয়ে গেছে। এখন কখন একজন ব্যক্তিকে আলসুম তাল্লাহ কোন জাতি বা অপর ব্যক্তির কাছে পাঠান যখন তাকে নুবুতের জন্য নির্বাচন করা হয় সুতরাং মুসালিস্লাম তিনি বুঝতে পারলেন আলোসুমতালা তাকে নুবুয়ের কাজের জন্য নির্বাচিত করেছেন এবং সুনির্দিষ্ট ভাবে মিশন জানিয়ে দিয়ে বলছেন তুমি ফেরাউনের নিকট যাও সে দায়িত্ব বড় আমানত কঠিন আমানতাল্লাম যাদের ভয়ে ফেরাউন তার মন্ত্রিপরিষদ লোক লস্কর সামন্ত তাদের ভয়ে তিনি মিশর ছেড়ে দশ বছরের নির্বাসিত জীবন কাটালেন মা এই দীর্ঘ সময়ে প্রবাস জীবনের কারণে মোসা আল্লাহ তার বাড়ির লোকে তার বাড়ির লোকজন ঘরের লোকজন মা পরিবার সদস্যের জন্য কাতরাতে অনুভব করছিলেন দয়ের সাথে দেখা করতে যাচ্ছিলেন কিন্তু সেটাও তিনি করতে পারছেন না ফেরাউনের আতঙ্কের কারণে এখন আল্লাহ সুমতা মুসা আল্লাহামকে আদেশ করে বলছেন তুমি ফেরাউনের কাছেই যাবে যাতে সে তোমাকে অনুসরণ করে কেন আলো সুমতা তাই যেন মুসা আল্লাহ এই কঠিন কাজের জন্য নির্বাচিত করলেন আমরা দেখতে পাই আল্লাহ সুমতাল্লাহ মুসা আল্লাহিস্লামের যে দীর্ঘ কাহিনী আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন সেখানে তার নবুয়াদ পরবর্তী ঘটনাগুলোকে আল্লাহ সুমতাল্লা যেভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তেমনিভাবে নবুওয়াত দেওয়ার আগের যে ঘটনাগুলো নবুয়াদ পূর্ব মুসার জীবনী সেটা আল্লাহ সুমতোল্লাহ কোরআনে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং সেই ঘটনাগুলোতে আমরা দেখেছি মোসা আল্লাহ সাল্লামের চারিত্রিক দৃঢ়তা ইমানের কারণে এবং মজলুমের প্রতি সহযোগিতাশীল মনোভাবের কারণে জালিমে বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার যে মানসিকতা সেটা আমরা দেখেছি মোসা আলাহিস্লামের ব্যক্তিত্ব ছিল খুবই প্রভাবশালী যে কোনো পরিবেশে তার উপস্থিতি ছিল লক্ষণীয় চোখের সামনে কোনো অন্যায় দেখলে তিনি কিছুতেই সেটাকে সহ্য করতে পারতেন না চুপ থাকতে পারতেন না তিনি তার সর্বত্র চেষ্টা করতেন সেটাকে সমাধান করার জন্য কাজেই এই যে বিশেষ চারিত্রিক গুণাবলীগুলো সাহিদিনা মোসা আলাহিসাল্লামের মধ্যে ছিল সেটাই তাকে আলো সোহাম্মার কাছে রাসুল হিসাবে নির্বাচিত করতে সাহায্য করলো। তিনি এই কাজের জন্য ছিলেন পরিপূর্ণভাবে তৈরি কিন্তু যখন আলো সুমাত মুসাকে বললেন তিনি ফেরউনের কাছে যাও সে চূড়ান্ত ভাবে সীমা লঙ্ঘন করেছে মূসাম তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তার রিয়াকশন কি ছিল এই প্রসঙ্গে আমরা দেখতে পাই পরবর্তী অংশ মোসা আল্লাহিসাল্লাম যখন রিসারত লাভ করলেন তিনি যে রিয়কশন ব্যক্ত করলেন আল্লাহ তোলার কাছে সেগুলো আল্লাহ একাধিক সুরাতে প্রণা করেছেন এবং সেই সুরার বক্তব্যগুলোকে যদি আমরা দেখতে পাব দুইটি পাবো কথা উল্লেখ করছেন তার সেই মিশন বাস্তবায়নের জন্য একটি আশঙ্কা ছিল ফেরাউন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে কিংবা তাকে হত্যা করতে পারে দুইটি দুর্বলতাকে আল্লাহ তাল্লাহ কাছে মৌসা আল্লাহ সাল্লাম উপস্থাপন করেছেন যা তিনি এই মিশন বাস্তবায়নের জন্য প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করছিলেন সেই দুইটি দুর্বলতা ছিল মূসা আলাহিসামের বক্ষ সংকুচিত হয়ে আসে এবং তার জিহবায় জড়তা চলে আসে এবং আলো সাথে সেই সংলাপে মোসা আলাহিসাল্লাম আল্লাহ সুবাহ তাল্লার কাছে চারটি দোয়া করলেন পক্ষ সম্প্রসারিত করে দেওয়ার জন্য কাজকে সহজ করে দেওয়ার জন্য জিহবার থেকে দূর করে দেওয়ার জন্য এবং তাকে একজন সাহায্যকারী ব্যক্তি অর্থাৎ তার এই কাজে একজন ব্যক্তিকে অংশীদার করে দেওয়ার জন্য ভাবলেন এটাই হচ্ছে উপযুক্ত সময় তিনি চিন্তা করলেন তার দুর্বলতা গুলো কি কি যা তার মিশন বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে মনসা তিনি আলো কাছে বললেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দিন আমরা দেখতে পাই মুসাইসাল্লামের ব্যক্তিত্ব ছিল তিনি করা মেজাজের করা মানসিকতার ব্যক্তি ছিলেন মুসা আল্লাহলাম যখন অশালীন কোন বিষয় শুনতেন অবাস্তব অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোনো বিষয় যখন মানুষ যুক্তি হিসেবে দেখানোর চেষ্টা করতো এরকম বিষয়গুলো যখন মুসা আলাহিসাল্লাম দেখতেন তখন তিনি স্বাভাবিকভাবেই তিনি করা মেজাজের হওয়ার কারণে রেগে যেতেন আমরা দেখতে পাই অনেক সময় যখন মানুষ কোনো কারণে রেগে যায় তারা সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আলোচনাটাকে আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন না মাথা ঠান্ডা রেখে কথা বলে সেই বিষয়গুলোকে নিষ্পত্তি করা এটা ব্যক্তি মানসিকতার উপরে নির্ভর করে মুসা আলাহ সাল্লাম চিনাজার কাছে বলছেন যে তিনি এই সমস্যা ফিল করেন তার মধ্যে হতাশা চলে আসে তিনি অনুভব করেন তার বক্ষ সংকুচিত হয়ে আসছে সামনের দিকে সামনের আলোচনায় আমরা দেখতে পাবো সাইদরা মোসা আলাহিসাল্লামের এই ব্যক্তিত্ব তার করা মেজাজ এটা তার জাতি বনি ইসাইলের জন্য খুবই জরুরি ছিল যখন মুসাইলাম ফের কিন শেষ করলেন এরপর যখন তিনি বনে ইসরায়েলকে নিয়ে কাজ করতে শুরু করলেন বনে ইসরায়েল দীর্ঘদিন দাসত্বে থাকার কারণে তাদের স্বভাব প্রকৃতি এমন হয়ে গিয়েছিল যে তাদের জন্য এমন এক ব্যক্তিকে নবুয়াদ দেওয়া দরকার ছিল যিনি হবেন করা তারা ছিল এমন এক জাতি যাদেরকে সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় হৃদয়গ্রাহী বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে কোনো কাজ হবে না কথায় কাজ হবে না দীর্ঘদিন দাসত্বে থাকার পর একটা জাতি যখন হঠাৎ করে স্বাধীনতা লাভ করে তখন তাদের উপরে যদি শক্ত অথরিটি না থাকে তাহলে তারা চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু করে দেয় কাজেই সেই বনি ইসরায়েল জাতির জন্য এমন কাউকে দরকার ছিল যার উপস্থিতি হবে প্রভাবশালী মানুষের অন্তরে প্রভাব বিস্তার করবে কাজেই মুসা আলাইসাল্লাম সমস্ত দিক থেকে তিনি ছিলেন উপযুক্ত সেই বিশেষ দায়িত্ব পালন করার জন্য এরপরও তিনি নিজের বিনয়ের কারণে তিনি ভাবছেন হয়তো এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে যদি আমি সফল না হই যদি আমার মিশন বাস্তবায়িত না আমি কথা উঠিয়ে বলতে না পারি এই জন্য তিনি আমার জিহুবা থেকে জড়তাকে দূর করে দিন मुसादलमर से आलम ठीक जैक मुसादल का दुआ कर जड़ता के दूर कर दिन लक्षणियों विषय মুসা আলাহিসাল্লাম দোয়া করেছেন বাকপটু হওয়ার জন্য দোয়া করেনি তিনি চেয়েছেন যেন তার আমার কথাকে বুঝতে পারে শুধুমাত্র জড়তাকে দূর করে দেওয়ার জন্য তিনি আস কাছে দোয়া করেছেন যতটুকু প্রয়োজন ততটুকু যেন তিনি বলতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন আমাদের কথা বলা দরকার তখন আমরা লজ্জা অনুভব করি এবং जखे आल्ला सूहम्ला के भय दर कर दरकार मानुष के भय चुप थी अतिरिक्त लज्जानुभवी दावत मैंने रखते इसलमेर दावत प्रस्तावक हार दरकार नहीं प्रयोजन से आल्लासुहम्ला जाते हैं सेन आल्लासुहर बक्ब्य এটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব কারণ আল্লাহ সুহামতাল্লাহ যা বলছেন কুরআন কুরআনের বাণী রাসুল সাল্লাহামের হাদিস এটাই যথেষ্ট শক্তিশালী মনসাল সাল্লাম এই যে সমস্যাগুলো ফিল করলেন দিহবার জড়তা বক্ষ সংকুচিত হয়ে আসে এর জন্য সমাধানের বিষয়টাও তিনি চিন্তা করলেন সমাধান কি হতে পারে মুন সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন ইয়ে আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমার সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দিন আমার ভাই হারুনকে কেন মুসাল্লা তার ভাই হারুনকে সাহায্যকারী হিসেবে যাচ্ছিলেন এর জবাব হচ্ছে তিনি বললেন তার মাধ্যমে তুমি আমার শক্তিকে বৃদ্ধি করো অন্যত্র অন্নসুরায় আল্লাহ তাল্লার কাছে মুসাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন এভাবে আমার পরিবারের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী বানিয়ে দিন আমার ভাই হারুনকে সে আমার থেকেও প্রাঞ্জল ফাঁসি আমার ভাই হারুন সে আমার থেকেও প্রাঞ্জল ফাঁসি কাজেই তাকে আমার সাহায্যের জন্য প্রেরণ করুন से समर्थन जाना आशंका करी मिथ्यबादीपन्न करते उ क्षेत्र के देखते मुसालाम बुझे परलें जो काजे आकत्ति अंशीदार थे एरपर जो मुसाला सल्लम विषय उस्थापन करती गए आटके जान कि मुसाला के मिथ्यबादीपन्न कर एकजन रिजार्व थ हारून अल्लम जिन्ह का सहयोगिता कर मुसालाम विषय टीके उस्थापन करार पर मध्य सहाज्यकारी दान कर আপনার পরিবারের একজন ব্যক্তি আপনার দিনের জন্য ইসলামের জন্য যত বেশি সাহায্য করতে পারবেন পরিবারের বাইরের কোনো ব্যক্তি ততটা সাহায্য করতে পারবেন না এটা বাস্তবতা যার কারণে আমরা দেখতে পাই অনেকেই ইসলাম গ্রহণ করার পর যত শক্তিশালী যে বাধাগুলো ফেস করেন অধিকাংশ ক্ষেত্রে এই বাধাগুলো দুঃখজনকভাবে আসে পরিবার থেকে বাইরের অনেক বাধা আপনি খুব সহজেই অতিক্রম করতে পারেন কিন্তু পরিবার থেকে যখন দিনের ক্ষেত্রে বাধা চলে আসে অনেকেই সেখানে আটকে যান कजी मुसल्लाम सहा दान करोधय भाई एकत्रित क्या करबेह शक्तिशाली एक, एक क्या होने देखते पाई रसुल्लामे सब समय जामाबद्ध अवस्था एकत्रित अवस्था थकते बोले কাজেই আমাদের এইরকম ধারণা করার কোনো কারণ নেই যে আমরা এই পৃথিবীতে একাই টিকে থাকতে পারবো বিচ্ছিন্ন থাকলেও কোনো সমস্যা হবে না না বরং আমাদেরকে একত্রিত অবস্থায় মুসলিম ভাইদের সাথে থাকতে হবে কারণ রাসুল্লা সাহুল ইসলাম বলেছেন নেকড়ে দলছুট মেষকেই প্রথমে আক্রমণ করে দলছুট ভেড়াকেই একটা নেকড়ে প্রথম আক্রমণ করে নেকড়ে কখনো জামাতবদ্ধ একত্রিত অবস্থায় যে ভেড়ার পাল রয়েছে তাদের উপর আক্রমণ করে বসে না দলছুট ভেড়া দূরে কথা সরে গেছে এক একা অবস্থায় নেক্রে এসে তাকে আক্রমণ করবে দ্বিতীয় যে কারণটি মোহাল্লাম উপস্থাপন করেছেন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দুনিয়ার বিষয় নয় আখিরাতের বিষয় সেটাকেও তিনি উল্লেখ করেছেন সুতরাং ইসলামী ভাতৃত্ব এমন একটা ভাতৃত্ববোধ যেটা শুধুমাত্র দুনিয়ার উপকারিতা প্রদান করে না আখিরাতেও আমাদেরকে উপকৃত করে যাতে করে আমরা আপনার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে পারি যাতে করে আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি নিশ্চয়ই আপনি আমাদের অবস্থা সবকিছুই জানেন এই দুয়ার পরিপ্রেক্ষিতে তাকে বললেন হেমস তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হলো আল্লাহ সুমন তালা অনুগ্রহ করলেন এবং আল্লাহ তাল্লাহ আরো বললেন তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম ঠেড়ে দেবে তাকে উঠিয়ে নেবে আমার শত্রু এবং তার শত্রু আল্লাহ তাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করছেন এই ক্ষেত্রে আমাদের মনে হতে পারে জীবনের আগের ঘটনাগুলো কেন আল্লাহ করছেন কেন শেষের দিকে ফেরাউনের কাছে মোহসা আল্লাহ সাল্লাম যখন দাওয়াত পৌঁছে দিলেন ফেরাউন সেই বিষয়গুলোকে উপস্থাপন করে ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে মোসা আলাহিসাল্লামকে মানসিক ভাবে দুর্বল করে দিতে চাচ্ছিল আল্লাহ এই কারণে আল্লাহ সুহামতাল্লাহ তিনি আগেই সেই বিষয়গুলোর প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি কি হবে সঠিক মানসিকতা কি হবে সেটাকে ব্যাখ্যা করে মোসালামের সামনে আলোচনা করছেন আল্লাহ বলছেন আমি তোমার প্রতি তাদের অন্তরে মহব্বত ভালোবাসাকে জাগ্রত করে দিয়েছিলাম এটা ছিল আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে বড় হয়ে উঠো যাতে তুমি আমার চোখের সামনে পালিত হোক সুতরাং আল্লাহ তিনি জানিয়ে দিচ্ছেন তুমি যে সেই বাড়িতে বড় আমার পক্ষ থেকে একটা অনুগ্রহ আমার পক্ষ থেকে কারণ আমি তাদের অন্তরে তোমার জন্য রহমতকে জাগ্রত করে দিয়েছিলাম ভালোবাসা জাগ্রত করে দিয়েছিলাম যেন তুমি আমার চোখের সামনে বড় হতে পারো সুহান আল্লাহ কাজেই এরপর ফেরাউন যতই বলুক না কেন আমি তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম আমাকে তোমার বাড়িতে রেখে এটা কিছুতেই সঠিক নয় কারণ আল্লাহ সুহামতাল এরপর আল্লাহ উল্লেখ করলেন আমাদের এই দ্বিতীয় বিষয়টাকে ফেরাউন মুসা আল্লাহলামের ব্যক্তিত্বকে খাটো করার জন্য ইস্যু করেছিল আল্লাহ সুহামতোলা বললেন আল্লাহমাত বললেন পরবর্তী ঘটনা সম্পর্কে যখন তোমার বোন এসে বললো আমি কি আপনাদেরকে বলে দেব। যে কে তাকে লালন করতে লালন পালন করতে পারে এই শিশুকে এরপর আমি তোমাকে তোমার মায়ের কাছেই ফিরিয়ে দিলাম যাতে তার চোখ শীতল হয় এবং দুঃখ না পায় আল্লাহ মাতলাহ বলছেন এরপর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে وقتلت نفسا فنججيناك من الغم وفتناك فتونا ايرپور امي توماك شهي دوشتين تا تهيك مكت ديه আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি এরপর তুমি অনেকগুলো বছর মাদায়েন বাসীদের মধ্যে অবস্থান করেছিলে আল্লাহ সুহামতাল্লাহ মুসা সঙ্গে যে সংলাপ করছেন সরাসরি কথা বলছেন সেই প্রসঙ্গে আল্লাহ বলছেন বলছেন হেমুসা তুমি সঠিক সময়ে নির্ধারিত মুহূর্তে নির্ধারিত দিনে তারিখে সঠিক ঘন্টায় সঠিক মিনিটে এসে তুমি উপস্থিত হয়েছো এবং আমি তোমাকে আমার এই নিজের কাজের জন্য বানিয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি মৌসা আলাহিসাল্লাম নিজের আশঙ্কা দুর্বলতা পেশ করেছেন আল্লাহ মহা তাকে জানিয়ে দিচ্ছেন আমি তোমাকে তৈরি করে নিয়েছি অর্থাৎ মৌসাল আল্লাহ তিনি অলরেডি এই দায়িত্বের জন্য ফিট নিজের দুর্বলতাকে মৌসা আল্লাহ উপস্থাপন করেছেন আশঙ্কাকে উপস্থাপন করেছেন বিনয় হিসাবে যেটা তাকে আরো যোগ্যতা দান করেছে আরো উপরে স্থান প্রদান করেছে মুসআাল্লাহ সাল্লাম যখন হারুন আল্লাহ সাল্লামকে তার রিসাল অংশীদার করে নেওয়ার জন্য দোয়া করলেন আল্লাহ সেই দোয়াকে কবুল করলেন্লাহ বললেন তুমি এবং তোমার ভাই আমার আয়াত সহকারে যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না তোমরা উভয়ে ফেরানের কাছে যাও কারণ সে খুবই উদ্ধত হয়ে গেছে ইন্নাহ তগা সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে সুতরাং এই আয়তের মাধ্যমে মুসাআলাম তিনি বুঝতে পারলেন হারুন আল্লাহাম থাকবে আল্লাহ রিসালাদে অংশীদার করে দিয়েছেন কিভাবে সেই দাওয়াতকে উপস্থাপন করতে হবে আলাহ এত বিস্তারিতভাবে প্রত্যেকটি বিষয় সাইদিন মসালা এর কাছে জানিয়ে দিচ্ছেন মসালিস্লামের প্রত্যেকটি বিষয় আলাহ সুমদ প্রস্তুত করে দিচ্ছেন এরপর তোমরা তাকে নরম ভাষায় কথা বলো যাতে সে চিন্তা ভাবনা করে অথবা ভীত হয় লক্ষণীয় ভীত হবে কি কথার কারণে নম্র কথার কারণে এটা আমরা দেখতে পাবো যখন মুসার্লাম কি বলেছিলেন সেই বক্তব্য আমরা সামনে পাবো তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে নরম কথার কারণে একজন মানুষ ভীত হতে পারে আমাদের কাছে নরম কথা বলার অর্থ হচ্ছে সত্য এড়িয়ে যাওয়া কিছু অংশ দাওয়াতের অংশকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলো উপস্থাপন করা কিন্তু নম্র কথা বলার মানে কখনোই সত্য এড়িয়ে যাওয়া নয় আল্লাহ সোহমাদ বলছেন কাউলান লাইয়ানা তোমরা তার সাথে নরম ভাষায় কথা বলো লাইয়ান শব্দের অর্থ কোমল এবং নম্র এর পেছন হেকমত কি আলাহ বলছেন जान से तुम्हारे उपदेश कबूल करते अथवा से तुम अथवा जान से भय करते स्वाभाविक कर भाई मानुषे जी प्रकृति तर मध्यम देखी जदिनी को कोमल भाषा को आहवान करें नरम भावे आहवान करें तब से क्षेत्र से ग्रहण करना बेसि चाल्ला के भय कर सरण करेंकम सम्भवना बेसि किंतु प्रथम आनी तक खुबी रुक्ष सुरे कर्कश भाषा कथा बोलते शुरू करें मानुष डिफेंसिव हो जाए তারা নিজেদেরকে রক্ষা করতে ব্যস্ত হয়ে যায় তখন অধিকাংশ ক্ষেত্রে তারা সেটাকে গ্রহণ করে না কাজে আল্লাহ দাওয়াতের যে আদব পদ্ধতি সেটা মাধ্যমে পরবর্তী সমস্ত জন্য শিক্ষণীয় হিসেবে উপস্থাপন করে দিচ্ছেন সেটা কি সেটা হচ্ছে নম্রতা। একই সাথে দাওয়াতের বিষয়ে আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে নম্রতার সঠিক অর্থ আমাদেরকে বুঝতে হবে কখনো কখনো আমরা মনে করতে পারি নরমভাবে ভাবে দাওয়া করার অর্থ হচ্ছে মানুষদেরকে এমন কিছু না বলা যাতে সে ভয় না পায় কিংবা চিন্তিত না হয়ে পড়ে আমরা কখনো কখনো মানুষদেরকে দাওয়াতে সম্পর্কে ইসলাম সম্পর্কে বলি কিন্তু আমরা ইসলাম আনলে কি হবে সেটা সম্পর্কে বলি ইসলাম না আনলে কি হবে আলসোহাতলা কিভাবে শাস্তি দিবেন কিভাবে আজাব দান করবেন কুফোরের ভয়ঙ্কর পরিণতি কি সেগুলো বলতে আমরা দ্বীধ অনুভব করি লজ্জা অনুভব করি আমরা বলতে ভুলে যাই যে ইমান না আনলে আপনার ভয়ঙ্কর শাস্তি হবে আপনি জাহান আগুনে জ্বলবেন সুরা তোহার চুয়াল্লিশ নম্বর আয়তাল সুমাতলা বলেছেন তোমরা ফিরনের কাছে যাও তার সাথে তার সাথে নরম ভাষায় কথা বলো সুরাতোহার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুমতাল মুসা এবং হারুন আলাহাল্লামকে হারুন আলাহাম যা বলেছিলেন সেটা উপস্থাপন করেছেন আমাদের সামনে মূসা আলাইস্লাম ফেরনের কাছে গিয়ে বলছেন আমাদের কাছে এটা নাজিল করা হয়েছে যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে তার উপর আল্লাহ রাজা করবে তার উপর আল্লাহ শাস্তি সুতরাং মুসা ফেরনকে বলছেন আমি আল্লাহর কাছ থেকে ওহি পেয়েছি আমাদের কাছে এটা নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে উন্মোচন করা হয়েছে जो तुम आल्लर परमान ना आनो तुम्हारे आल्लर शस्ति जान नाम राजी साथ पाई एर मध्यमे भाव फेराउन के सतर्क भाषा सवधान देखा ठीक तेमनी भावे फेराउन से दाम्भिक मेजाज से जन उत्तेजित ना क्षिप्त ना से नम्रतारा उल्लेख करहमे जाना हो व्यक्ति मृत्युक सब्यस्त कर मुख फिर ने তার উপর আজাব আসবে কাজেই মোসা্লামের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠছে মূসা আলাইস্লাম এমনভাবে দাওয়াকে উপস্থাপন করেছেন যেন তিনি আশা করছেন তুমি যেন এই ধরনের প্রত্যাখ্যানকারী না হও ফেরাউন তুমি যেন এই বিষয়কে প্রত্যাখ্যান না করো যে প্রত্যাখ্যান করবে তার উপর শাস্তি আসবে কেন তুমি এটাকে প্রত্যাখ্যান করবে এত সুন্দরভাবে মূসা আলু ইসলাম ফেরাউনের সামনে এই বিষয়গুলিকে উপস্থাপন করছেন সুতরাং আল্লাহ সুমতাওয়াল্লাহ আমাদেরকে যা বলতে বলেছেন দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিনীত এবং নম্র হতে হবে কিন্তু এই নম্রতা বজায় রাখতে গিয়ে যেন মূল বার্তা হারিয়ে না যায় কেননা আমাদের মূল উদ্দেশ্য বিনয়ী হওয়া নয় বরং মূল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে মানুষের কাছে সৎভাবে আল্লাহর দেয়া বক্তব্যকে পৌঁছে দেওয়া কোনো কিছুকে গোপন না করা আল্লাহ সুকাল নবীদেরকে কেমন দিয়েছেন সেটা হচ্ছে নবুয়াত মানুষের কাছে আল্লাহর বাণীকে সঠিকভাবে কাটাছেরা না করে হুবু হু অবিকলভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এটা হচ্ছে নবুয়াত কাজেই এই কাজে তাদেরকে অবশ্যই সৎ হতে হবে মানুষের কাছ থেকে কোনো তথ্যকে তারা গোপন করতে পারবেন না তাদেরকে সত্য বলতে হবে বা সিরা নবীদের কাজ সুসংবাদ দেওয়া এবং সতর্ক বার্তা প্রদান করা যদি আপনি ইমান আনেন আপনি জান্ন লাভ করবেন যদি আপনি ইমান না আনেন আপনি জাহান নামের আগুনে জ্বলবেন খুবই সহজ সমীকরণ আমরা আশঙ্কা করি সে আমাদের প্রতি জুলুম করতে পারে কিংবা উত্তেজিত হয়ে উঠতে পারে সে জুলুম কি হতে পারে সেরকম মুসাকে হত্যা করতে পারে এবং অন্যত্র মুসা তিনি বললেন হে আমার রব আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি কাজে আমি ভয় করছি যে তারাও আমাকে হত্যা করবে আল্লাহাম তিনি কি বললেন আল্লাহাম তালা তিনি বললেন সুদ কিয়ন জালু কুম শুল কল ইল কুম বিন তুমনি আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাতকে শক্তিশালী করব এবং আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদেরকে শক্তি যোগাবো তারা কখনোই তোমাদের কাছে পৌঁছাতে পারবে না তোমরা এবং তোমাদের অনুসারীরা তাদের উপরে বিজয়ী হবে এবং আল্লাহ সুবাহর মধ্যে যে প্রথম সংলাপ আমরা দেখতে পাই সেই সংলাপ খুব বেশি বড় নয় মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি আয়াতগুলো সব পরে শেষ করতে পারেন কিন্তু প্রত্যেকটি আয়াতের অর্থ খুবই ব্যাপক এবং গভীর যার কারণে আমি দেখতে পাচ্ছি সেই সংলাপকে আমরা তিনটি অংশে বিভক্ত করতে পারি প্রথম অংশে আল্লাহ সুহামতাল্লাহ নিজের পরিচয়কে মুসা কাছে প্রকাশ করেছেন দ্বিতীয় অংশে আল্লাহ সুহামতাল্লাহ দুইটি মজিজা মুসা্লামকে দান করেছেন যার মাধ্যমে সালাম মূসাকে আল্লাহলা তৈরি করে নিয়েছেন এবং তৃতীয় অংশে আল্লাহ সুহামতাল্লাহ মুসা আলসালকে হুবুহু বলে দিচ্ছেন ঠিক কি ভাষায় কিভাবে কোন বক্তব্য সালাম ফের উপস্থাপন করবেন এবং এমন কি সেই দাওয়াতের ফলাফল কি হবে সেটা আল্লাহ সুহামতাল্লা বলে দিচ্ছেন আল্লাহ বলে দিলেন তারা কখনোই তোমাদের কাছে পৌঁছাতে পারবে না তোমরা এবং তোমাদের উপরে প্রবল থাকবে হবে। কি বলবেন কাছে গিয়ে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তোমরা তার কাছে যাও এবং বলো ইন্না রাসুলা রাব্বিকা ফারসিল মা আনা বানী ইসরাহম তোমরা তার কাছে যাও এবং বলো আমরা উভয়েই তোমার রব তোমার রবের পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক প্রেরিত রাসুল আমাদের সাথে বনি সেলকে ছেড়ে দাও তাদের উপরে নির্যাতন নিপীড়ন করো না তোমার রবের কাছ থেকে নিদর্শন সহকারে আয়াত সহকারে আমার তোমার কাছে এসেছি কত সুন্দর ভাই মুসা ভারসাম্য ভাষামরক্ষা করলেন মুসাইসালাম এটাও বলতে ভুললেন না তিনি বলেন আমাদের কাছে এই অহিন আদিল করা হয়েছে যে ব্যক্তি এটাকে মিথ্যারোপ করবে মুখ ফিরে নেবে তার উপর আজাপ করবে যেভাবে বললেন যে ব্যক্তি হেদায়ত অনুসরণ করবে তার উপরে শান্তি সালাম তেমনি বললেন যে ব্যক্তি এটাকে মিথ্যা প্রতিবন্ধ করবে তার উপরে আজাপ করবে অন্যত্র আমরা দেখতে পাইছি রাফে মূস আল্লাহাম যখন সম্বোধন করেছেন কথা বলা শুরু করেছেন তিনি বলেছেন ইয়া ফেরাউন হে ফেরাউন আমি বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে আগত রাসুল সুতরাং এই সম্বোধনের শব্দটিও আমরা দেখতে পাই লক্ষণীয় মুসাল্লাহাম এমনভাবে সম্বোধন করেননি যে হে আমার মনিব হে মিশরের মহা অধিপতি মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী এমন নয় যেটা উপাধি সেটা ধরেই মোসা আলাহাম ফেরকে সম্বোধন করেছেন ফের হচ্ছে তার উপাধি হে ফেরাউন সরাসরি নাম না ডেকে মুসা আলাহ্লাম উপাধি ধরেই ডেকেছেন আদবকে রক্ষা করেছেন কিন্তু অতিরিক্ত ভক্তি মোসাল্লাহলাম প্রদর্শন করেননি এবং মুসা তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ় আমি তোমার রবের নিদর্শন নিয়ে এসেছি তুমি বনিসালকে আমাদের সাথে ছেড়ে দাও আমাদের সাথে পাঠিয়ে দাও ওসাল আল্লাহ আলাহ সৈদ মোহাম্মদ ও আল্লাহ আলহি ওসলিমন কাসি